সুরা রহমান রহিম আল্লাহ এটি একটি সুরা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরস করেছি আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ নাজিল করেছি যাতে করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত বিধানটি এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা একশোটি করে বেত্যাঘাত করবে আল্লাহর দিনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোন রকম দয়া যেন তোমাদের মনে না আসে যদি তোমরা আল্লাহ আল্লাহতালা ও পরকালের উপর ইমান এনে থাকো তাহলে মোমেনদের একটি দল যেন তাদের এই শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে আল্লাহর হুকুম হচ্ছে ব্যভিচারী পুরুষ কেবল মাত্র। মহিলা কি বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোন মোশ্রেক নারীকে ব্যভিচারিণী মহিলা কেবলমাত্র ব্যভিচারী পুরুষকে বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোন মোশ্রেক পুরুষকে সাধারণ মোমেনদের জন্য এই বিয়েকে হারাম করা হয়েছে অপরদিকে যারা খামাখা সতী সাধ্য নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে এবং এর স্বপক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদের আশিটি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না কেন না? এরা হচ্ছে নিকৃষ্ট গুণাকার অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তবা করে এবং নিজেদের সুখে নেয় তাদের কথা আলাদা আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও বড় দয়ালু যারা নিজেদের স্ত্রীদের ওপর ব্যবিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষ্য মজুদ থাকে না তবে এটাই তাদের সাক্ষ্য যে তারা আল্লাহর নামে চারবার শপথ করে বলবে অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী এরপর পঞ্চমবার শপথ করার সময় বলবে মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তালার গজব নাজিল হয় কোন স্ত্রীর ওপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রোহিত করা হবে যদি সেও চারবার আল্লাহ নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী অতপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক এই মোমেনরা যদি তোমাদের উপর আল্লাহতালার অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা সব নীতিমালা থেকে মা থেকে যেতে। অবশ্যই আল্লাহ তালা হচ্ছেন মহান তওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময় তাই নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা তো ছিল তোমাদের একটি ক্ষুদ্র দল এ বিষয়টি তোমরা তোমাদের জন্য খারাপ দেব না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 এ ছিল এক গুরুতর অপবাদ তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি সত্যি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করোনা আল্লাহতালা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বিবৃত করেন এবং আল্লাহ তালা সবকিছু জানেন তিনি বিজ্ঞ কুশলী যারা মোমেনদের মাঝে নিচে অপবাদ রটনা করে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মন্তুদ শাস্তি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 যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন অভাবগ্রস্থ এবং যারা আল্লাহ তালা রাস্তায় হিজরত করেছে তাদের কোনো রকম সাহায্য করবে না বরং তাদের উচিত তারা যারা তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কে এটা চাও আল্লাহ তারা তোমাদের গোনা মাফ করে দিন আল্লাহ আল্লাহতলা ক্ষমাশীল ও পরম দয়ালু যারা সতী সাধ্য নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না সর্বোপরি যারা ইমানদার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 নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে মুনাফেক লোকেরা এই ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র আখেরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেজেক হে ইমাঙ্গার ব্যক্তিরা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 फिर जाओत अस्थाय तुम अवश्य फिर इमे सब उत्तम तुम जो जा सब घरे बसबा जो माल सामाना रही तेम घ प्रकाश करो अब जा তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জা স্থানসমূহকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জা স্থান দিয়ে যা করে আল্লাহতালা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন নবী একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জা স্থানসমূহের হেফাজত করে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 आशा जाए तुम्हरा नज़ा पे जा स्त्री ने तुम्हारा तरफ व्यवस्था करो एक ही तुम्हारे दासदास मध्य भलो मानुष्व करो यदि तीन दुश्चिंत है आल्लाचि अनुग्रह दिए तरह अभविदा देवें आल्ला प्राचुर्यमयज्ञ जबार बहन कर सामर्थ्य नहीं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 তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসার্থী থাকতে চায় নিচক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করু না যদি তোমাদের কেউ তাদের ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে কারণ তাদের এ বাধ্য করার পরেও তবাকারীদের প্রতি আল্লাহ তালা হামেশাই ক্ষমাশীল ও পরম দয়াদুক হে মুমেন্টরা আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আরও উদাহরণ হিসেবে পেশ করেছি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 তার এদৃশ্য নূরের দিকে যাকে চান তাকেই দান করেন। আল্লাহ এভাবে মানুষদের বোঝানোর নানা পেশ করে থাকেন। আল্লাহ বিষয় সম্পর্কে অবগত আছেন। এসব সে ঘর সমূহে পাওয়া যাবে যার মধ্যে আল্লাহ তালার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করার জন্য সবাইকে আদেশ দিয়েছেন সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা আল্লাহ তালার পবিত্রতা মহিমা ঘোষণা করে তারা এমন লোক ব্যবসা বাণিজ্য তাদের কখনো আল্লাহতালা থেকে গাফিল করে দেয় না না বেচাকেরা তাদের আল্লাহ তালা স্মরণ নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফিল রাখতে পারে তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীত বহবল হয়ে পড়বে যারা নেক কাজ করে আল্লাহ তালা তাদের যথার্থ উত্তম পুরস্কার দেবেন তিনি তার অনুগ্রহে তাদের যা না, তার চাইতো বেশি দান করবেন মূলত আল্লাহ তালা যাকে চান তাকে অপরিমিতেন কার্যকলাপ হচ্ছে পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির মতো কিছুই সে পেল না এভাবে প্রতারণা ও মরিচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহতালাকেই তার পাশে পাবে অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে সক্ষম। কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে একটি অতল সমুদ্রের অভ্যন্তর গভীর অন্ধকারের মতো অথপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল তার উপর আরো একটি ঢেউ এল তার উপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ এক অন্ধকারের উপর এল আর এক অন্ধকার যদি কেউ এ অবস্থায় তার হাত বের করে আধারের কারণে তার দেখা কোন সম্ভাবনা থাকবে না বস্তুত আল্লাহ আল্লাহতালা যার জন্য কোন আলো বানাননি তার জন্য তো কোথাও থেকে থাকবে না। হে মানুষ তুমি কি চিন্তা ভাবনা করে দেখি যত সৃষ্টি আসমান সমূহ পৃথিবীতে আছে তারা সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও এ করে চলেছে এরা সবাই নিজ নিজের নামাজ ও নিজ নিজের তসবি পাঠ পদ্ধতি জেনে নিয়েছে এরা যে যা করছে তার তা অবগত রয়েছে। মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরের জন্য সব কিছুকে তাঁর কাছেই ফিরে যেতে হবে তুমি কি এও দেখো না তালাই এ মেঘমালা সঞ্চালিত করেন অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে রাখেন পুঞ্জিভৃত করেন অতঃপর এক সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে আরও দেখবে আসমানের শিলা স্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপরই তা বর্ষণ করেন আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয় মনে হয় তা দৃষ্টি শক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে আল্লা তালাই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 যখন সত্যি সত্যি ওদের আল্লাহ তালা ও তার রসুলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধীর বিমাংসা করা যায় তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে যদি এ বিচার ফেসলা তাদের স্বপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে এদের অন্তরিকী কুফুরে কোনো ব্যাধি আছে না এরা রসুলের নবুতের ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা এরা কি ভয় করে আল্লাহ তালা ও তার রসুল ওদের প্রতি কোন রকম অবিচার করবেন আসলে তা নয় বরং তারা নিজেরাই হচ্ছে সালেম অপরদিকে ইমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ তালা ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয় তখন খুশি মনেই তারা বলে হাঁ আমরা আল্লাহতালা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তার যথাযথ মেনেও নিলাম বস্তুত এরাই হচ্ছে সফল কাম ব্যক্তি যারা আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করে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 তারা শুধু আমারই গোলামি করবে আমার সাথে কাউকে শরিক করবে না এর পরেও যে এবং যারা তার নিয়ামতের নফরমানি করবে তারাই গুনাগার বলে পরিগণিত হবে সেই মুসলমানরা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও রসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে ব্যাপারে কখনো এ কথা ভেব না যে তারা জমিনে আমাকে অক্ষম করে দেবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম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 অবশ্য এ অতিরিক্ত কাপড় খোলা থেকে ও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্য ভালো আল্লা সব কিছু শোনেন আল্লাহ সবকিছু জানেন যে ব্যক্তি অন্ধ তার উপর কোন নিষেধ নেই যে পঙ্গু তার উপর কোন বিধিনিষেধ নেই যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোন বাধ্যবাধকতা নেই এবং তোমাদের নিজেদের ওপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও একইভাবে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 তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না আল্লাহ তারা সব লোকদের ভালো করে জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা ওযুহাতে সরে যায় যারা তার আদেশের বিরুদ্ধে করে তাদের এ ব্যাপারে তাদের ওপর এ বিরুদ্ধ জন্য এ দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোন কঠিন আজাব এসে তাদের গ্রাস করে নেবে এ মানুষ তোমরা জেনে রেখো আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে